রসুল তলিআন ফজ্লাহিন আ তিলকা আয়াতুল কিতাব ইন্না আজকে আপনাদের সামনে তাফসির করব সুরাই ইউসুফ থেকে মহান আল্লাহ এই সুরাই ইউসুফ আলহালামের বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন যদিও তার বিভিন্ন দিক যেগুলি এর হদায়তের সাথে যেগুলির শিক্ষণীয় বিষয়ের সাথে হয়তো বেশি সম্পর্ক নেই সেগুলিকে আল্লাহ ফাকর্বুল আলমেন ছেড়ে দিয়েছেন কিন্তু এইভাবে অন্য কোনো নবীর ঘটনা একসাথে কোরআনিকারী মেয়ে আল্লাহ পাক কোনো সুরায় বর্ণনা করেননি যেভাবে সুরাই ইউসুফি আল্লাহ ফাকরুল আলম ইউসুফ আলী ইসলামের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মোহন আল্লাহ ইরশাদ করেছেন যে আলী ফুলাম রা তিলকা আয়াতুল কিতাবিল মোবিন এইগুলি হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ আর আলিফুল্লাম রায় সম্পর্কে এর আগে অনেকবারই কথা হয়েছে যে এগুলি সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন আর নবী করিম সাল্লাহ সাহাবি করামদেরকে জানাননি আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি একে নাজেল করেছি আরবি ভাষায় কোরআন এ কোরআনকে নাজেল করেছি আমি আরবি ভাষায় যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো আরবকে বিশেষ করে আল্লাপ সম্বোধন করে বলছেন যে এ দেখো তোমাদের মাতৃভাষায় কোরআন নাজেল করেছি যাতে করে তোমরা সহজে এ কোরআন বুঝতে পারো মক্কশরা যেহেতু মক্কার লোকদেরকে কোরআশদেরকে বলা হচ্ছে দেখো তোমাদের ভাষায় কোরআন করিম নাজেল করা হয়েছে যাতে করে সহজে তোমরা উপলব্ধি করতে পারো যে আল্লাহ পাক রব্বুল আলমীন তোমাদেরকে কী সম্বোধন করতে চেয়েছেন আল্লাপাকের এটি বিশেষ রহমত আরব জাতির ওপর যে তাদের মাতৃভাষায় আল্লাহ পাক কোরআনী করিম নাজর করেছেন চিন্তা করুন ওই মানুষের কথা ওইসব মুসলিমদের কথা যাদের ভাষায় এই কোরআন করিম তাদের জন্য কোরআন করিম বোঝা কত জটিল বিষয় আর এই ক্ষেত্রে বড় মেহনত প্রচেষ্টা না করলে এই কোরআন করিম বোঝা সম্ভবপর তাদের জন্য নয় তবে প্রত্যেক মুসলিমের জন্য উচিত হবে যে আল্লাপাকের দিন জানার মতো কোরআনে কেরিমের অর্থ বুঝার চেষ্টা করতে হবে এবং অর্থ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে শুধু মন্ত্রের মতো তেলাওয়াত করাই হেদায়তের জন্য যথেষ্ট নয় যদিও কোরআনে করিমের তেলাওয়াতের ওপর বড় ফজিলত রয়েছে যেমন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেকটি অক্ষরে অক্ষরে দশ নাকি করে রয়েছে আল্লাহাক যেন আমাদেরকে বোঝার এবং সংশোধন করার তফিক দান করেন কারণ অধিকাংশ বাংলা ভাষাভাষী মানুষ যারা কোরআনে কেরিমের অর্থ বুঝেও না আর বোঝার চেষ্টাও করে না হাফেজ তো বানিয়ে দেয় কোরআনের কারই তো বানিয়ে দেয় কিন্তু কোরআন কারিমের অর্থ বুঝাবে ছেলে মেয়েদের অথবা নিজেরা অর্থ বুঝে পড়বে এই রকমের তাদের এই মান এবং আমলে পরিবর্তন আসেন আল্লাহাক যেন এই পরিবর্তন নিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহ বলছেন আলী কী আহসান আল কাসা হলে কোরআন কুন তামিন আল্লাফল আমি আল্লাহ হে নবী তোমার প্রতি সবচাইতে সুন্দর কাহিনী বর্ণনা করব। বেমা আউ হাইনা ইলাইক হাজাল কোরআন এই কোরআনের আলোকে যে কোরআন তোমার কাছে ওয়াহি করেছি এই কোরআনে কারিমেই তোমাকে এই ঘটনা আমি বর্ণনা করে শোনাব ওয়াইন কুন্তহিলাম আল গাফলিন আর নিঃসন্দেহে তুমি এর পূর্বে এই ঘটনা থেকে এই সুন্দর মজার ঘটনা থেকে তুমি অনবহিত ছিলি তোমার এই সম্পর্কে জ্ঞান ছিল অর্থাৎ ইউসুফ আলি ইসলামের ঘটনা এই ঘটনাকে আল্লাফা করু আহসান আল কাসাস বলেছে যত ঘটনা হইতে পারে সবগুলি ঘটনার মধ্যে সবচাইতে সুন্দর ঘটনা কারণ এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এবং প্রত্যেকের নাবীর জীবনীতে এবং সেসব ঘটনাবলিতে শিক্ষণীয় বিষয় রয়েছে যেই জন্যই আল্লাহফাক রব্বুল আলম ওই ঘটনাগুলি এর বিভিন্ন দিক আল্লাহফাক কোরআনে কারিমে তুলে ধরেছেন এই ঘটনা যে সবচাইতে সুন্দর ঘটনা শুনতেও যেমন সুন্দর ঘটনা তেমনই এই ঘটনাতে শিক্ষার দিক থেকে অত্যন্ত সুন্দর ঘটনা যে আল্লাহফাক যদি কোনো কিছু করতে চান তাহলে কোনো শক্তি তাতে বাধা দিতে পারে না যদি আল্লাহ পাক বাঁচাতে চান তো কোনো শক্তি আপনাকে মেরে দিতে পারে না আল্লাহফাকর্বুল আলমী যদি কোনো জায়গা পর্যন্ত তোমাকে পৌঁছাতে চায় তাহলে কোনো শক্তি তোমাকে প্রতিহত করতে পারবে না সেখান থেকে সরাতে পারবে না আল্লাহ পাক এ এছাড়াও বহু শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ ফাকর্বুল আলামিন এর সাদ করে ইদকাল ইউ সুফলিয়া বিহিয়া আবির আয়তো আদা আশারা কৌকাবা অসামস আল কামার আয় তহু লিসেদিন স্মরণ করে যখন ইউসুফ আলি সাল্লাম তার আব্বাকে বলেছিলেন অর্থাৎ ইয়াকুব আলি সাল্লামকে যে হে আমার সম্মানিত আব্বা আমি এগারোটি তারকাকে দেখছি অশামস আল কামার এবং সূর্য চন্দ্রকে দেখছি তাদেরকে দেখছি এসবকে দেখছি যে লিসা আজেদিন আমাকে সেজদা করছে আমার সামনে সেজদে অবনত হয়ে রয়েছে কালা ইয়া বনে ইয়া তখন ইয়াকুব আলি সালাম বললেন হে বৎস লসরু ইয়া কালা ইকুয়াতেক এটা ছিল বাল্য জীবনের ঘটনা একুব আর বললেন যে দেখো তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে আলোচনা করিও না কারণ তার যে ভাইরা ছিল এক ভাই ছিল আপন ভাই সহদর ভাই আর বাকি দশ ভাই ছিল তারা বইমাতৃ ভাই সৎ ভাই আল্লাহফাক বলছেন ফাইয়া কী দুল আকা কাইদা তোমার ভাইদেরকে এই সৎ ভাইদেরকে যদি এই স্বপ্নের কথা শোনাও তাহলে তারা টের পেয়ে যাবে এবং টের পেয়ে গিয়ে তোমার বিরুদ্ধে তারা বড় ষড়যন্ত্র করবে হাকিম আর এইরকম ভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করেছেন বা মনোনীত করবেন ওই আলমকিন তাউল আহাদিস আর তোমাকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে শিক্ষা দেবেন ওয়তিম্মা নেমাত আলিক এবং তোমার ওপর তার অনুগ্রহ পরিপূর্ণ করবেন ওয় আলা আলী ইয়াকুব ইয়াকুব আলিহালামের বংশধরদের ওপর নিয়ামত পরিপূর্ণ করবেন কামা আতাম্মা আলা বাবাইক যেমনভাবে পরিপূর্ণ করেছিলেন তোমার দুই বাবা পূর্বে ইসাহাক আলি সাল্লামের উপর অর্থাৎ ইব্রাহিম আলী সাল্লামকে যেমন নবী এবং রাসুল গ্রহণ করেছিলেন এবং তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন তেমন ইসাহ আলি সালামকে আল্লাহরুল আলমিন নিয়ামত দিয়েছিলেন আল্লাহ ইন্না রা আলিমুল হাকিম নিশ্চয় তোমার প্রতিপালক সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞা মাইন নবী করিম সাল্লা ইসাল্লামের পূর্বপুরুষ এব্রাহিম আলী ইসাল্লামের ছেলে ইসমাইল আলি ইসাল্লাম বংশ থেকে হচ্ছে কোরাইশ এবং কোরাইশ থেকে হচ্ছে নবী করিম সাল আলী সাল্লাম আল্লাহাকের সাদ করছেন লাকাতকান নিঃসন্দেহে ইউসুফ আলী সালাব এবং তার ভাইদের মধ্যে বহু নিদর্শন রয়েছে সত্য সন্ধানীদের জন্য লিসা এলিন যারা সত্যের সন্ধান করবে সত্য সম্পর্কে জানার চেষ্টা করবে সত্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে যে সত্যকে কোথায় পাবো হককে কোথায় পাব ন্যায়সঙ্গত জীবনযাপন কোথায় পাবো যারা জিজ্ঞাসা করবে তাদের জন্য ইউসুফ আলী সাল্লাম এবং তার ভাইদের ঘটনাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে ঈদ কাউল্লাহ ইউসুফ ওয়াহু আহাব্বু ইবিনা মিন্না পনাসবা ইন্না আবানবিন ইউসুফ আলী সাল্লামের বাবা ইয়াকুব আলী সাল্লাম এই ইউসুফকে অত্যন্ত ভালোবাসতেন তার যে বইমাত্র ভাইরা তাদের হিংসা হইল যে এত বেশি ভালোবাসে তো ইউসুফকে সরাইতে হবে আব্বার নজর থেকে কাউল্লাহ ইউসুফ তারা আপোষে আলাপ আলোচনা করলো ভাই ভাইয়ে যে ইউসুফ এবং তার ভাই অর্থাৎ বিনিয়ামিন আপন যে ভাই ইউসুফ আলী ইসলামের আহাব্বই ইহিনামিন আমাদের চাইতে বেশি প্রিয় পাত্র তাদের দুজনকে বেশি ভালোবাসে এই হিংসা বিদ্বেষ শুরু হচ্ছে আর হিংসা মানুষকে ধ্বংস করে ইহকাল পর করে হিংসা লাঞ্ছিত অপদস্ত করে মানুষকেই হিংসা নেকি কে বিনষ্ট করে দেই। ও নাহসবা আমরা হচ্ছি বড় দল আবানা ইন্না আবান নিশ্চয় আমাদের আব্বা সুস্পষ্ট ভুলের মধ্যে রয়েছে কাজ করছে। বেশি ভালোবাসবে কেন আমাদেরকে বেশি ভালোবাসতে হবে এই রকমের হিংসা তাদের অন্তরে শয়তান জাগিয়ে ফেলল পোক্তি কমন সোয়ালিহীন সুতরাং তাদের ষড়যন্ত্র হইল যে ইউসুফ কে মেরে দাও আবিত রাহু আরদান অথবা এমন ভূমিতে ফেলে আসো একলুল্লা কুম্ভুয়া আবিকুম যাতে করে তোমাদের পিতার উদ্দেশ্য তোমাদের জন্য একমাত্র হয় অর্থাৎ তোমাদের ছাড়া আর কারো সম্পর্কে তিনি চিন্তা না করেন একরুল্লা কুম্বজুয়া বিহকুম যাতে করে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের ওপর নিবদ্ধ হয়ে যায় একমাত্র তোমাদেরকে ভালোবাসে আর ওই ইস্যুফের কথা কিছুদিন পরে ভুলে যাবে অর্থাৎ বাদহী কমান সালহীন আর এই ভুল ভ্রান্তি জুলম করার পরে ইসুফকে খুন করে দেওয়ার পরে কিছু ভাইদের মতো এরকম ছিল অথবা ইউসুফকে কোথাও ফেলে চলে আসবো এরপরে আমরা ভালো মানুষ হয়ে যাব ও তা কন বা দেহি কমন সালহীন তোমরা একে ফেলে আসার পরে অথবা খুন করে দেওয়ার পরে সতলোক হয়ে যাবে তবা করে নেবে সংশোধন করে নেবে কালা কা ইলাত ইউসুফ ওই ভাইদের মধ্যে কেউ বলল যে না না ইউসুফকে মারিও না এত সুন্দর ছেলে আমাদের ভাই যদিও বইমাতৃ ভাই একে খুন করিও না ওয়াল কুহিজুব তুবিন্তু ফায় তবে একে কূপের অন্ধকারে ফেলে দাও অন্ধকূপের মধ্যে ফেলে দাও আর সেখানে ফেলে দেবো আর ওখান দিয়ে পথিকরা আসবে যারা বাণিজ্যিক কাফেলা নিয়ে আসবে ইয়াল তাকে তো বাজসাইয়ারা কোনো যাত্রী দল তাকে উঠিয়ে নেবে ইনকোন দোফায় যদি তোমরা করতে চাও আর উঠিয়ে নিয়ে কোন দেশ থেকে কোন দেশে নিয়ে চলে যাবে আর সেখানে কোথায় সে অজ্ঞাত পরিচয় হয়ে যাবে কেউ চেনবে না এবং সে ফিরেও আসতে পারবে না এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তা সিরের দিকে ফিরে আসছি এমন ব্যবসা ইসলাম হারাম করেছে যে ব্যবসাতে ধোকাবাজি আছে সুদ মুক্ত বাণিজ্য নীতি আল্লাহ এবং তার রাসুল সুদকে হারাম ঘোষণা আর না অত্যাচারিত হবে জানুন বৈধ উপায়ে অর্থ উপার্জনের বিভিন্ন বিধিবিধান দেখুন ইসলামী অর্থনীতি কাল রাত দশটায় বাংলাদেশে ও রাত সাড়ে নটায় ভারতে বিস টিভি বাংলায় যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহুর আলমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল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 जीवन जापन धर्म के भूल एवं संस्करण तथ्य पे सकल क्षेत्र আমি সংগ্রাম করছি করতে আল্লা ফাকবুল আলমিন আয়ত নম্বর এগারো তের সাদ করছেন যে আমাদের উপর আপনার আস্থা বিশ্বাস নেই আমরা তার হিতাকাঙ্ক্ষী কল্যাণ কামী সুতরাং আমাদের সাথে মাঝে মধ্যে এদিক সেদিক পাঠাবেন আর গাদান আগামী কালকে আমাদের সাথে তাকে পাঠিয়ে দেন ইয়ার তা সে সেখানে গিয়ে আমদ ফুর্তি করবে ওয়াল খেলাধুলা করবে আমরা তার হেফাজতের ব্যবস্থা করবো দেখাশোনা করবো পুরোপুরি কোনো অসুবিধা হবে না এবং সাথে করে নিয়ে আসব। কালা তখন ইয়াকুব আলিয়ালাম বলেন ইন্নি লাইহা জনুনি আন্তু বে ফা ইয়াকুল্লাহ আমার চিন্তা হচ্ছে ইন্নি লাইহা জনুনি আমার দুশ্চিন্তা হচ্ছে যে তোমরা তাকে নিয়ে যাবে আর আমাকে ভয় লাগছে যে তাকে নেকড়ে বাগে খেয়ে না নাই। কারণ ওই এলাকায় নেকড়ে বাঘ বেশি ছিল ওয়ান্তু মানহ গা ফেলুন তোমরা তার থেকে বেখেয়াল হয়ে থাকবে তোমরাও খেলাধুলায় অথবা ছাগল নিয়ে ব্যস্ত থাকবে আর কখন ছোট ছেলে এদিক সেদিক খেলাধুলা করতে করতে তাকে নেকড়ে বাগে খেয়ে না যায়। কালু তখন তারা বলেছিল লাইন আকালাহুজেব নাহানা যদি তাকে নেকড়ে বাগে খেয়ে যায় অথচ আমরা একটি বড় দল আমরা এই দশ এগারো ভাই রয়েছি আর ইন না লাখা সেরুন তাহলে আমরা তো বড়োই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা বড়োই অপদার্থ হয়ে যাব, আমরা কি কাজে আছি আমরা দশজন আছি কারণ বেনিয়ামিন সব ছোট ছিল সে তো একেবারে ছোটো সেজন্য বাড়িতে ছিল আর বাকি এই দশ ভাই যে সৎ ভাই তারা যুক্তি ষড়যন্ত্র করে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো ফালাম্মা জাহাবু বহিজ মা সুতরাং এইভাবে অনেক কথা বলে বাবাকে রাজি করেই নিল এই ভাইরা তারপরে তাকে নিয়ে গেল ছাগল চড়াতে ফালাম্মা জাহাবুবহি সুতরাং তাকে যখন তারা নিয়ে গেল ও আজ মাউ আইয়া যে আলুফি গাইয়াবাতে যুব এবং তাদের মতৈক্য হয়ে গেল যে তাকে অন্ধকূপে ফেলে দেবে ও আউ হাই না যে সময় ফেলেও দিল তাকে নিয়ে গিয়ে বড় কষ্ট দিয়ে তখন আমি তাকে ওহি করলাম আল্লাপা বলছেন যে ইউসুফ আলিয়ালাম ওই করলাম তারা নবীর রসুলগণ বাল্য জীবনে আল্লাপাক ওহি করেছেন কারণ তারা নবির রাসুল হবেন সুতরাং নবদ প্রাপ্তির আগে বাল্য জীবনে আল্লাপাক তাদের কাছে ওহি করেছেন লাতনব্বে আন্নাহবা আমরিম হাজ অবশ্যই অবশ্যই তাদেরকে এই বিষয় সম্পর্কে একদিন আপনি জানাবেন যে তোমরা আমাদের সাথে এই আচরণ করেছো তোমরা আমার সাথে আচরণ করেছো আমাকে এই কুপি ফেলেছো আমার জুল অত্যাচার করেছো একদিন এই ঘটনা সম্পর্কে হে ইউসুফ তুমি তাদেরকে জানাবেই পহম লায়া সরুন সেটা তারা এখন বুঝে না এই অনুভূতি তাদের নেই বা যাও আবাহম এসা ইয়াবু কোন আল্লাপাক তারপরে বলছেন যে তারা ওইভাবে কূপে ফেলে দিল ফেলে দেওয়ার পরে রাত্রে আসলো বা যাও আবা আহম তারা বাপের কাছে আসলো এসা আন রাতের প্রথম প্রহরে ইয়াবু কোন কান্না করতে করতে কান্নার ভান করে খুব কান্না কাটি শুরু করে দিল আর এসে আব্বাকে বললো তারা বলল হে আব্বা ইন্স্তাবিক আমরা প্রতিযোগিতা করতে গিয়েছিলাম দৌড়ের আমরা ভাইরা সবাই মিলে দৌড়াদৌড়ি করছিলাম ওয়াতারকনা ইউসুফ আইন্দা মতায়না আর ইউসুফ আমাদের যে মাল সামান ছিল জিনিসপত্র ছিল সেখানে বসিয়ে রেখেছিলাম ফা কল সেখানে এসে নেকড়ে বাঘ তাকে খেয়ে গেছে আর আমরা যতই সত্যবাদী না কেন আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না কারণ আমরা সন্দেহের জায়গায় গেছি এইভাবে বাবাকে বিশ্বাস করাবার জন্য যথাসাধ্য তারা চেষ্টা করলো আল্লাহ ফাকর্ব আলমিন আরও বলছেন বাহি বেদামিন কাজেব আর ইউসুফ আল ইসাল্লামের জামাই তারা মিছামিছি রক্ত লাগিয়ে নিয়ে আসলো জামাতে রক্ত লেগে আছে আর বললো যে ইউসুফকে যে বাগে খেয়ে গেছে তার প্রমাণ হচ্ছে যে তার জামাই রক্ত লেগে আছে কিন্তু এই রক্তকে আল্লাহ মিছামিছি রক্ত বলেছেন ছাগল জবাই করে তার রক্ত লাগিয়ে নিয়েছিল আর ইয়াকুব আলি সালামের কাছে তা আর অনেকটাই প্রমাণ হয়ে গেছিলো যে মিছামিছি রক্ত কারণ যদি ইউসুফ সালামকে সাল্লামকে বাগে খেয়ে থাকে তাহলে জামার কিছু তো অংশ ছেড়বে কিন্তু কোনো কিছু ছিঁড়া নেই সেটা ভুলে গিয়েছিল তারা জামাকে ছেড়তে তারা ভুলে গিয়েছিল কালা বল সউল আনফুকুম আমরা সুতরাং কোথাও হারিয়ে এসছো অন্য কিছু করেছ এটা তোমরা মন কথা নিয়ে এসছো বরং তোমাদের প্রবৃত্তি তোমাদেরকে একটা কাহিনী বানাতে উদ্বুদ্ধ করেছে বল সউলকুম আনফসুকুম আমরা তোমাদের প্রবৃত্তি এইরকম একটি মন কাহিনী বানাতে উদ্বুদ্ধ করেছে এতে তোমাদের মধ্যে যে খারাপ চরিত্র রয়েছে এই চরিত্র তোমাদের এই কাজ করিয়েছে ফাসাবরুঞ্জমিল এ কথা এজন্য বলেছিলেন যে তিনি লক্ষণ দেখে বুঝে গিয়েছিলেন জামা ছিঁড়া নেই আবার রক্ত লাগিয়ে নিয়ে এসছে তো এটা ইউসুফ আল ইসালামের রক্ত নয় তবে উপায় তো কিছু নেই ফাসাবরুঞ্জমিল তাহলে পুরোপুরি ধৈর্য ধারণই করতে হবে অল্লাহল মুস্তায়ন আলা তাসেফোন তোমরা যা কিছু বর্ণনা করছো আল্লাহ পাকরবুল আলমিনী হচ্ছেন এই ক্ষেত্রে স্থল আমার আল্লাহ পাক তারপরে সাদ করেছেন আশেপাশে একটু দূরে আসলো। তখন সেখানে একটি বাণিজ্যিক কাফেলা আসলো ওয়াজা আত সৈয়ারাহ একটি বাণিজ্যিক কাফেলা আসলো ফ আর সালোয়ারে দাহম তারা তাদের পানি সংগ্রহকারী যে ব্যক্তি ছিল তাকে পাঠালো যে যাও পানি নিয়ে আসো খোঁজ করে কোথা থেকে কালয়া বুসরা বলল যে কি খুশির সংবাদ হাজা গোলাম এত হচ্ছে এক বালক ও আশা রোহ বেদা এবং তাকে পণ্যদ্রব্য জ্ঞানে লুকিয়ে দিল পণ্যদ্রব্য করে তাকে লুকিয়ে রেখে দিল যাতে করে আশেপাশের লোক কেউ দেখে না নেই জানতে না পারে আর তারা কেড়ে না নিয়ে চলে যায় কারণ তাদের অনুমান ছিল যে যখন এই কূপে এই ছেলে জীবিত অবস্থায় আছে তার মানে আশেপাশের কোন লোকের ছেলে হবে যে খেলাধুলা করতে গিয়ে এখানে এসে কূপে পড়ে গিয়েছে ওল্লাহ আলী মম্মী মায়াম আলুন যা কিছু তারা করে সে সম্পর্কে আল্লাপাক রব্বুল আলমিন সব কিছুই খবর রাখেন আল্লাপাক তারপরে ইরশাদ করেছেন কানু ওয়াসারা বেসামানিমা জাহেদিন আর এই লোকেরা তাকে বিক্রি করে দিল স্বল্প মূল্যে স্বল্প মূল্যে মাত্র কয়েকটি দেরহামে আল্লাহ বলছেন দারাহেমা মাহদুদা মাত্র কয়েকটি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল ওয়াকানুফি হেমিনা জাহেদিন আর এই ক্ষেত্রে তাকে তারা তুচ্ছ জ্ঞানকারী ছিল বড় তুচ্ছ মনে করেছিল কারণ পড়ে পাওয়া ধন কুড়িয়ে পাওয়া ধন পুড়িয়ে পাওয়া জিনিস যেটাতে পয়সা লাগে না যাতে মেহনত পরিশ্রম লাগে না তার মূল্য মানুষ দিতে চায় না এটি হচ্ছে মানুষের স্বভাব এই জন্য দেখা যায় যে আমরা দাওয়াতি ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে দাওয়াতি কোনো উপায় উপকরণ অর্থাৎ একটি ক্যাসেট অথবা সিডি ফ্রি দিই তাহলে তার মূল্য অনেকে দিতে চাই না কারণ সেটা ফ্রিতে পেয়েছে কিন্তু যদি পয়সা দিয়ে একটি কিতাব খরিদ করে অথবা একটি ক্যাসেট সিডি খরিদ করে এবং তার মাধ্যমে ইসলামকে জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে আগ্রহী হবে কারণ এটা পয়সা দিয়ে কেনা হয়েছে এর পেছনে পয়সা লেগেছে অথবা মেহনত করে দূর থেকে নিয়ে আসতে হয়েছে আল্লাহ ফখর আলমিনে এই ইউসুফ আলহিসামকে এসব যে বাণিজ্যিক কাফেলা লোকেরা ছিল তারা নিয়ে গিয়ে বিক্রি করে দিল এবং একে লুকিয়ে রেখেছিল এই জন্য যে যাতে করে নিজে একাই বিক্রি করতে পারে আর সেই পয়সাটা নিজে হাসিল করতে পারে ওয়াকাল আল্লাহ মিসরা মিসর থেকে যেই ব্যক্তি ক্রয় করেছিল লিমরা তহি নিজের স্ত্রীর জন্য বলল স্ত্রীর উদ্দেশ্য বলল অর্থাৎ মিসরের যে অর্থমন্ত্রী ছিল আজিজ এ মেসর সেই ব্যক্তি তার স্ত্রীকে বলল আকরে মি মাসুয়াহ এর থাকার সুব্যবস্থা করে দাও এর মানসম্মান করো এর আদর যত্ন করো আর সাহান ফাহানা হতে পারে যে আমাদের উপকারে আসবে আওনাদ তা খেজা ওয়ালাদা অথবা একে আমরা ছেলে হিসাবে গ্রহণ করব। হয়তো তাদের ছেলে সন্তান ছিল না তারা ছেলে হিসাবে তাকে গ্রহণ করতে চেয়েছিল ওয়াজা আলে কামাক্কান্না আলে ইউসুফ আফিল আর্দ ওয়ালেন্লে মোহামিন তাউল আহাদিস আল্লাহ বলছেন এইভাবে ইউসুফ আল ইসাল্লামকে পৃথিবীতে অর্থাৎ মিশরের ভূমিতে আমি শক্তিশালী করেছিলাম এইভাবে কোথা থেকে কোথায় পৌঁছে দিলাম অসহায় হয়ে অন্ধ অন্ধকূপে পড়েছিল সেখান থেকে আমি উঠিয়ে মিশরে নিয়ে গিয়ে পৌঁছে দিলাম এবং মিশরে গিয়ে যখন বিক্রি হলো তাকে খরিদ করলো অর্থমন্ত্রী তার ঘরে আমি পৌঁছে দিলাম বলেন ও আল্লে মাহমিন তাওল আহাদিস এবং যাতে করে তাকে আমি স্বপ্নের বিবরণ ব্যাখ্যা সম্পর্কে জ্ঞান দান করতে পারি আল্লাহ গালিবুল আলা আমরে আল্লাহ পাক তার কাজে কর্মে সর্বজয় তাকে কেউ হারাতে পারে না সুতরাং আল্লাহ পাক যা করতে চান সেই কাজে কোন শক্তি বাধা দিতে পারে না ইউসুফ আলিসের ভাইয়েরা চেয়েছিল একরকম কিন্তু আল্লাহ পাক রব্বুল্লা আলমিন কোথায় পৌঁছে দিলেন ও আলাহ কিনা আকসার আনা তবে অধিকাংশ মানুষ পরিণাম সম্পর্কে জানে না অধিকাংশ মানুষ এসব রহস্য তত্ত্ব সম্পর্কে জ্ঞান রাখে না ওয়াল্মালা গাশুদ্দাহু আ তাইনা হুকমা ওয়া এলমা ওকেজা আলেখা নজিজুল মোহসেন আল্লাহ বলছেন যখন ইউসুফ আলী সালাম যৌবনে পৌঁছিল অথবা নবাদ প্রাপ্তির বয়স পর্যন্ত পৌঁছিল তাই না হকমা ইলমা তখন তাকে বিচার জ্ঞান দান করলাম এবং বিদ্যা দান করলাম আল্লাহ পাক তাকে বিচার বুদ্ধিও দিলেন এবং জ্ঞান দান করলেন ওকেজা আলেখা নাজিজুল মোহসেন এইভাবে আমি সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি কাতিল আবু আব ধীরে ধীরে বড় হলেন সাবালোখে উঠলেন আর সেই বাড়িতে যে অর্থমন্ত্রীর তার স্ত্রী ছিল যার নাম তফসির কি দাওয়া বলা হয়েছে এই জলাইখা দেখল যে ইউসুফ এত সুন্দর যার সম্পর্কে নবী করিম সাল্লা ইসালামের মেয়েরাজ হাদিস রয়েছে যে ও তিয়া সতরুল অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল এর জন্য সে পাগল হয়ে গেল এর ভালোবাসায় পড়ে গেল আল্লাহা বলছেন যার বাড়িতে ইউসুফ আলী সালাম ছিলেন সেই বাড়ির মহিলা তাকে ভুলাতে শুরু করলো নিজের জন্য নিজে ভুলাতে শুরু করলো এবং তার সাথে অসত উদ্দেশ্য করলো কুকাজ করাবার চেষ্টা করলো ওকাল কাতিল আবহাব আর কোনো একদিনে গিয়ে দরজাগুলি বন্ধও করে দিল ঘরের ওকা আল্লা তালাক আর বললো যে এসো আমার কাছে এসু কাল তখন ইউসুফ আলহ সালাম বলেছিলেন মা জাল্লাহ আল্লাহর স্মরণ কামনা করছি আল্লাহ পাক আমাকে তার আশ্রয়ে রাখুন ইন্না রব্বী আহসানা মাসুয়াইয়া নিঃসন্দেহে আল্লাহ পাক আমার প্রতিপালক যিনি আমাকে উত্তম অবস্থান দান করেছেন থাকার ভালো ব্যবস্থা দান করেছেন কোথায় আমি ছিলাম কোথায় আমার সৎ ফেলে দিয়ে গিয়েছিল আর আমি এই গুনহায় লিপ্ত হবো ইন্নাুল হুজু আলমুন এইরকম কাজ যদি করি তা আমি জালেম হয়ে যাবো আর জালেমরা কখনও পরিত্রাণ পেতে পারে না সাফল্য লাভ করতে পারে না এখানে আমার আজকের মতো তাফসিস শেষ করছি আল্লাহ ফকরব্বুল আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান করেন এবং কোরআন এবং হাদিস থেকে আমাদের উপদেশ নেওয়ার তৌফিক দান করেন সুবাহান রব্বার রব্বুল ইজাতাম ওসালাম আলমুর সলীন আলহামদুলিল্লাহ রব্বির আলমী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 কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম तरबारि शां तरब य तरबारि सत्य ए जानवज ज सकल सम सम